হুজরত থেকে বর্ণিত তিনি বলেছেন একদিন আমরা রাসুল্লাহ যার কাপড় ছিল খুবই সাদা এবং চুল ছিল খুবই কালো তার উপর সফরে কোনো লক্ষণই দেখা না আমাদের মধ্যে কেউ তাকে না তিনি নবী করিম সাল্লাই্লামের কাছে গিয়ে বসেন এবং নিজের হাটে তার হাটের সঙ্গে মিলিয়ে দেন এবং নিজের হাত তার উরত স্থাপন করে বলেন হে মোহাম্মদ আমাকে ইসলাম সম্পর্কে বলুন রাসুলুল্লাহ সাল আলাইহ্লাম বললেন ইসলাম হচ্ছে এই যে তুমি সাক্ষ্য দেবে আল্লাহ তালা ছাড়া আর কোনো মাবুদ নেই এবং হযরত মোহাম্মদ সাল্ল্লা আলাইহ সাল্লাম আল্লাহর রাসুল নামাজ করবে জাকাত দান করবে রমজানের রোজা রাখবে এবং যদি সামর্থ্য থাকে তবে আল্লাহর ঘরের হজ করবে তিনি বললেন আপনি ঠিক বলেছেন তার প্রতি আমাদের কিছুটা বিস্ময় হলো এই জন্য যে তিনি নিজে তার কাছে জানতে চাচ্ছেন আবার নিজেই তার উত্তরকে সঠিক বলে ঘোষণা করছেন তিনি বললেন আচ্ছা আমাকে ইমান সম্পর্কে বলুন রাসুলুল্লাহ সালুল্লাহ আলি সাল্লাম বললেন ইমান হচ্ছে আল্লাহ তালা তার ফেরিস্তা তার গ্রন্থসমূহ তার রাসুল ও পরকালের উপর বিশ্বাস স্থাপন করা এবং তুগ্রিদের ভালো মন্দকে বিশ্বাস করা তিনি বললেন আপনি সঠিক বলেছেন তিনি বললেন আমি আবার এহসান সম্পর্কে বলুন রাসোল্লাহ সাল্ল্লাহ আলহিহিসাল্লাম বললেন তা হচ্ছে এই যে তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ আর তুমি যদি তাকে দেখতে না পাও তবে কথা জানবে যে তিনি অবশ্যই তোমাকে দেখছেন তিনি বললেন কেয়ামতের বিষয়ে আমাকে কিছু অবহিত করুন রাসুল সাল্লুসাল্লাম বললেন যাকে জিজ্ঞাসা করা হচ্ছে তিনি জিজ্ঞাসা করে চেয়ে এই পাখিরে বেশি কিছুই জানে না তিনি বললেন আচ্ছা কে আমাদের লক্ষণ সম্পর্কে বলুন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন তা হচ্ছে এই যে দাসী তার নিজের মালিককে জন্ম দেবে জুতাবিহীন ও বিবস্ত্র দূরে দূরে রাখালরা উঁচু উঁচু বাড়িঘর বানাতে গিয়ে নিজেদের মধ্যে প্রতিযোগিতা করবে তারপর লোকটি চলে গেলেন আমি আরও কিছু সময় সেখানে বসে থাকলাম এবার রাসুল সাল্লাহ আলাইস্লাম আমাকে বললেন হ্যাঁ অমর তুমি কি জানো প্রশ্নকারী ব্যক্তিটিকে ছিলেন আমি বললাম আল্লাহ তালও তার রাসুলসাল্লামে ভালো জানেন তিনি বললেন তিনি ছিলেন জিব্রাঈল তিনি তোমাদেরকে তোমাদের দিন শিক্ষা দিতে তোমাদের কাছে এসেছিলেন রাহুল মুসলিম